বাংলা মানবতা সমাধান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 ওশদ অহমদন রসুলফ্ খেহ কিতাবহদী হলসম ওষর মহদসহ النار বদা ওকুল বদা الشيطان দোলাল দর্শকবিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যে চোখ আমাদেরকে দান করেছেন সেই চোখের ব্যবহার কিভাবে করতে হয় কোন কোন জিনিস দেখা থেকে এই চোখকে বিরত রাখতে হয় সে সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে পরিবেশন করবো ইশা আল্লাহ তালা আল্লাহ তালার দেওয়া এই চোখ যদি এই চোখকে আমরা সৎ ব্যবহার করি তাহলে এই চোখই আমাদের জন্য কালকে কেমতের মাঠে সাক্ষী দেবে এবং কালকে আমরা এর কারণে জান্নার যেতে পারব আর এই চোখে যদি আমরা অসৎ পথে ব্যবহার করি এমন জিনিস দেখে যদি স্বাদ ও তৃপ্তি গ্রহণ করি যা দেখতে আল্লাহ রবুল আলমী নিষেধ করেছেন তাহলে কালকে কামতের মাঠে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ইদা দখাল আহলুল মুসলিম শরীফের এই হাদিস আল্লাহ নবী বলছেন জান্নাতেরা যখন জান্নাতে চলে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে জান্নাত বাসিরা তোমরা কি আরো কিছু চাও তোমাদেরকে কি আরো কিছু দেব তখন জান্নাত বাসিরা বলবে হে আল্লাহ এত কিছু আমাদেরকে দান করেছ আমাদের চেহারা কে তুমি উজ্জ্বল করে দিয়েছ আমাদেরকে জান্ন কি কিছু চাওয়ার থাকে আল্লাহ রেখে দেবেন তখন সমস্ত জান্নাতবাসীরা দেখবে যে আল্লাহ আলমিন তাদের সামনে উপস্থিত বিদ্যমান আহাবা ইহিম মিনান যত নিয়ামত দেওয়া হয়েছিল এ পর্যন্ত যত নেয়ামত লাভ করেছিল সমস্ত নিয়ামতের মধ্যে তখন জান্নাতবাসীদের কাছে সব থেকে তৃপ্তিকর নেয়ামত হয়ে যাবো আল্লাহ রবুল আলমিনকে দেখা এই নিয়ামত যদি আমরা লাভ করতে চাই আল্লাহ রবুল্লা আলিমিনকে দেখে যদি কালকে জান্নাতে তৃপ্তি ও স্বাদ গ্রহণ করতে চায় তাহলে দুনিয়াতে যে সমস্ত হারাম জিনিসকে আল্লাহ রবীন্দ্র দেখতে নিষেধ করেছেন সেই সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে তৃপ্তি গ্রহণ করা ও স্বাদ আমাদেরকে ত্যাগ করতে হবে কারণ এটা হবে সব থেকে বড় নিয়ামত যে কালকে কেমতে জান্নাতে মহল আল্লাহ রবুল আলমিন আর রব্বিহানদের কালকে জান্নাতে অনেক চেহারা উজ্জ্বল হবে তারা তাদের প্রতি পালককে দেখতে পাবে আর এই দেখা যেহেতু একটা বিরাট নিয়ামত তাই এই নিয়ামত থেকে বঞ্চিত হবে অবাধ্যজন কখনোই না কালকে তারা আল্লাহর দর্শন লাভ থেকে বঞ্চিত থাকবেই মানে জাহান্নামীরা অবাধ্য জনরা যারা দুনিয়াতে এই চোখকে ব্যবহার করেছিল হারাম জিনিস দেখার কাজে এই চোখকে ব্যবহার করেছিল হারাম জিনিস দ্বারা তৃপ্তি ও কালকে তারা কেমতের মাঠে আল্লাহ আলমিনের দর্শন থেকে বঞ্চিত থাকবে কেন কারণ আল্লাহকে দেখা হচ্ছে এক বিরাট নিয়ামক এবং বিরাট তৃপ্তিকর জিনিস তাই তারা আল্লাহকে দেখতে পাবে না যারা দুনিয়াতে এই চোখের সৎ ব্যবহার করবে না তাই ভাইর আমার কথা হচ্ছে যদি কালকে কে আমাদের মাঠে আমরা উন্নত নামত লাভ করতে চাই আল্লাহকে দেখে যদি সাদ গ্রহণ করতে চাই তাহলে দুনিয়াতে ত্যাগ করতে হবে হারাম এবং নিষিদ্ধ জিনিসকে যেমন আল্লাহ তালা কোরআনে হজরত ইব্রাহিম আলহ সালামের কথা উল্লেখ করেছেন যে নবী ইব্রাহিম আল্লাহ রবুল আলমিনের নিমিত্তে আল্লাহ রব্বুল আলিমিনের উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন তার পিতা মাতা আত্মীয় স্বজন এবং সমাজের মানুষদেরকে তাই আল্লাহ তাকে দান করেছিলেন ইসহাক এবং সকলকে আল্লাহ রবি বানিয়েছিলেন তার এই ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ সেই কথা উল্লেখ করেছেন সুরাতামের মধ্যে আল্লাহ বলছেন যখন ইব্রাহিম সালাম ত্যাগ করলেন তাদের সমাজের মানুষকে অমাই আবুদ নামিন দুনিল্লাহ এবং সেই সমস্ত দেবদেবী যখন ত্যাগ করলেন যাদের পূজা করা হতো আল্লাহকে বাদ দিয়ে তখন আল্লাহ রবুল আলমিন তাকে দান করলেন ইসহাক ইয়াকুব নবী আর সমস্ত কে আল্লাহ রবুল আলমিন নবী বানাইলেন তার এই ত্যাগ শিকার করার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে ইসহাক ইয়াকুব দান করলেন এবং তাদের সকলকে আল্লাহ রবুল আলমিন নবী বানাইলেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন যার কারণে আল্লাহ তালা তাকে মিশরের রাজত্ব দান করেছিলেন আল্লাহ তালা তার কথা কোরআানে উল্লেখ করে বলছেন সালামের কথা ইউসুফ নবীকে ডাক দেওয়া হয়েছিল এ কাজ থেকে তিনি নিজেকে বিরত রেখেছিলেন তাই আল্লাহ রব্বুল তার পরিবর্তে তাকে মিশরের রাজত্ব এবং নেতৃত্ব দান করেছিলেন আল্লাহ তালা কোরআনে বলছেন এইভাবে আমি ইউসুফকে নেতৃত্ব দান করেছিলাম কর্তৃত্ব দান করেছিলাম কারণ সে ত্যাগ করেছিল আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে ব্যিচারের ডাককে সে যেখানে ইচ্ছা করত তার স্থান বানিয়ে নিত আমি আমার রহমত দ্বারা যাকে ইচ্ছা করি তাকে আমি ধন্য করি এবং যারা সৎ হয় যারা নেক দিনদার ও পরেজগার মানুষ হয় তাদের কর্মকে আমি কখনোই নষ্ট করি না ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম যে মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যদি আমরা আজকে দুনিয়াতে এই দৃষ্টিকে সংযত রাখতে পারি সৎ ব্যবহার করতে পারি এবং অসৎ ব্যবহার থেকে যদি আজকে আমরা এই দৃষ্টিকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে মহান আল্লাহ রবুল আলমিন কালকে কেমতের মাঠে আমাদেরকে দান করবেন উন্নত জিনিস এবং বিরাট জিনিস যা হচ্ছে জান্নাত আর সেই জান্নাতে মহান আল্লাহ রবুল্ আলমিনের দর্শন লাভ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই দৃষ্টিকে আমাদেরকে কোন এমন মহিলাকে দেখতে নিষেধ করেছেন বা এমন মহিলার দিকে তাকাতে নিষেধ করেছেন যাকে দেখা বা যার দিকে দৃষ্টিপাত করা আমাদের জন্য বৈধ নয় বোখারিয়া মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ফাজল বি আব্বাস ছিলেন কোনো একটা সওয়ারির ওপরে পিছনে বসা এমতো অবস্থায় এক মহিলা এলো আল্লাহ নবীর কাছে কিছু জিজ্ঞাসা করতে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য একজন মহিলা আল্লাহ নবীর কাছে এলো খাসান গোত্রের এই মহিলা ছিল আর ফজলাস অন্যদিকে ঘুরিয়ে দিতে লাগলেন তারা তাকাতে ছিল আল্লাহ নবী তার চেহারাটাকে দিকে ঘুরিয়ে দিতে লাগলেন এই কাজটা আল্লাহ নবী করলেন এবং তার চেহারাটা মহিলার থেকে ঘুরিয়ে দিতে লাগলেন কেন কারণ নয়। রাসুল্লাহ কাইম রাহেমেহ বলেছেন যে সালাবদের উক্তি হল ব্যবচার করা বা দৃষ্টিপাত করা হচ্ছে ব্যবিচারের ডাক পাপাচার হচ্ছে কুফুরির ডাক চুম্বন করা হচ্ছে সহবাসের ডাক আর অসুস্থতা হচ্ছে মৃত্যুর তার দৃষ্টিতে তার অন্তরে এবং তার লজ্জার স্থানে ভাইরা আমার কথা হচ্ছে এই যে আল্লাহর দেওয়া এই নিয়ামককে যদি আমরা সঠিক পথে ব্যবহার না করি আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে যদি হারাম জিনিস এবং অবৈধ জিনিস দেখে তৃপ্তি গ্রহণ করি তাহলে ক্যামতের মাঠে ক্যামতের মাঠে আল্লাহ অন্যায়ের সর্বপ্রথম এই চোখের দৃষ্টি থেকেই অন্যায়ের প্রতি আহ্বান শুরু হয়ে যায় এই চোখের দৃষ্টির থেকেই মানুষ অন্যায়ের দিকে যেতে শুরু করে দেয় ওই জন্য একজন আরবি কবি কবিতার মধ্যে বলছে প্রত্যেক আগুন জ্বলে ওঠে একটা ছোট্ট আগুনের ফুলকি একটা টানাকে কেটি বা একটা মাচিস আপনি জ্বালিয়ে একটা জিনিস ছোট্ট করে জ্বালাবেন আর সেই ছোট্ট আগুনের ফুলকি থেকে বিহত আকারে আগুন ধরে যায় তাই প্রত্যেক অন্যায় এবং আপোষের মধ্যে যখন মুচকি হাসি দেয় আর একটু আগে বাড়ে নিয়ে সালাম করে সালাম মানে হচ্ছে বাই হেলো ইত্যাদি তখন এইভাবে তার সাথে আরো একটু আগে বেড়ে সালাম শুরু হয় তারা আবার সাক্ষাৎ করবে একে অপরকে তখন তারা প্রতিশ্রুতি দেয় ফেকাউন তারপরে তারা সেখানে গিয়ে একে অপরের সাথে সাক্ষাৎ করে তারা তখন ব্যবিচারে লিপ্ত হয়ে যায় কিন্তু শুরু হয়েছিল থেকে। এই চোখের দৃষ্টি থেকে প্রথমে সে মহিলাকে দেখেছিল মহিলা মুচকি হাসি দিয়েছিল তারপরে সালাম ও কালাম হয়েছিল তারপরে প্রতিশ্রুতি তারপরে এক নির্জন জায়গাতে সাক্ষাৎ করতে গেছিল আর সেই তাদের মধ্যে এই সর্বনাশ ঘটেছিল আর আজকে বর্তমান বিশ্বে প্রত্যেক মুসলিম অমুসলিম সব সমাজেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ব্যবচার কত বাধাহীন ভাবে চলতে আছে আর এর মূল কারণই হচ্ছে আমাদের এই অবৈধ মিলামেশা আমাদের আপোষে কোনো বাধা নেই কোনো বিঘ্নতা নেই আমরা যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি যার সাথে ইচ্ছা তার সাথেই সাক্ষাৎ করতে পারি যে মহিলার সাথে ইচ্ছা তার সাথেই কথা বলতে পারি যার কারণে এই অন্যায় ব্যবিচার অন্যায় ব্যবিচার বাধাহীনভাবে আমাদের সমাজে চলতে আছে কারণ আমরা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছি ভাইরা আমার কথাটা মনে রাখবেন আল্লাহ আমাদের সসটা সেই আল্লাহ জানেন বিপদ কোথায় ঘটতে পারে সেই আল্লাহ জানেন অসুবিধা কোথায় হতে পারে তাই আল্লাহ তালা তার কদরতি নিজাম দিয়ে আমাদেরকে বেঁধে দিয়েছেন তার বিধিবিধান দিয়ে আমাদেরকে বেঁধে দিয়েছেন আমরা যেন বিপদে মুক্ত থাকতে পারি আমরা যেন বিপদে না পড়ি গাড়ি চলতে আছে ট্রাফিক আছে লাল বাতি সবুজ বাতি যদি লাল বাতি না মানেন তাহলে অ্যাক্সিডেন্ট হবেই এই যে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য মানুষকে তাদের জানের হেফাজত করার জন্য ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে লাল এবং সবুজ বাতিলিত করেছেন যে এই লাল আর সবুজ বাতি মেনে তোমরা চলবে খবরদার কোন এমন মহিলার দিকে তোমরা তাকাবে না যাকে তাকালে তোমার মধ্যে অন্যায় বা খেয়াল জন্মাবে শয়তান উসকিয়ে দিবে প্রেম সৃষ্টি হবে আর সেই প্রেমের কারণে অনেক অবৈধ কর্মকাণ্ড তুমি করে ফেলবে তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দৃষ্টিপাতকে zina এবং ব্যভিচার বলে তিনি গণ্য করেছেন আল্লাহর নবী বলেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আadamu Haddahu minaz zina adra kadhalika la muhala fazinal aine an nadaru wa zinal lisaane একটি অংশ নির্ধারিত করে দিয়েছেন যা তাদের দ্বারাই হয়েই যায় এখন একটু বিরতি নিচ্ছি আপনার সাথে থাকুন আবার আসছি কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমানের দিক কি बारोटाई बांगल साढ़े एगारोट भारत ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ কর সুনার ইবনে মজা তৃতীয় খন্ড বন্ধক অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর দু এবং কল্যাণ দান করবেন যে ব্যক্তি দাওতা পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ অনুষ্ঠান বাংলায় আপনাদের জানাচ্ছি আমি বলছিলাম বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাল্লাম তার উম্মত এমন মহিলাকে দেখতে নিষেধ করেছেন যাকে দেখা বৈধ নয় আল্লাহর দেওয়া এ চোখ অতীব বড় এক নিয়ামত যার কদর করা উচিত যদি আর কদর করি তাহলে কালকে আল্লাহ রবুল আলিমের কাছে এর উত্তম প্রতিদান পাবো আর যদি এর কদর না করি মানে একে যদি আমরা অন্যায় কাজে শরীয় বিরোধী কাজে এবং হারাম জিনিস দেখাতে ব্যবহার করি তাহলে কালকে আল্লাহ রবুল আলমিনের কাছে এর জন্য আমাদেরকে জবদিহি করতে হবে কারণ আল্লাহ যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামত সম্পর্কে কালকে কেয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যেমন আল্লাহ রা আলমিন বলেছেন আল্লাহ বলেন যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই যে সম্পর্কে তোমরা জানো না তার পিছনে পড়ো না মনে রাখবে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে যে শ্রবণ শক্তি দান করেছেন সোনার শক্তি দান করেছেন অন্তঃকরণ দান করেছেন এই সমস্ত জিনিস সম্পর্কে কালকে ক্যামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে একটি একটি করে প্রত্যেক জিনিসের তোমাদেরকে হিসাব দিতে হবে যদি উত্তম ব্যবহার না করি সদ ব্যবহার না করি তাহলে এই জিনিসগুলো কালকে ক্যামতের মাঠে আমাদের হয়ে কাল হয়ে দাঁড়াবে আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আর যদি এগুলোকে আমরা সৎ ব্যবহার করতে পারি যদি এগুলাকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা এই জিনিসগুলো কালকে আমাদের হয়ে সাক্ষী দেবে এবং আল্লা রব্বুল আলমিনের কাছে আমরা এর জন্য প্রতিদান পাবো এই চোখের দৃষ্টি বলা হয়েছে প্রেমের ডাক এই চোখের দৃষ্টি হচ্ছে ব্যবিচারের ডাক যদি আর সদ ব্যবহার না করি এই চোখের দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর এই তীরে কত বিক্ষত হচ্ছে কত যুবক যুবতী আজকের সমাজের কতক যুবক যুবতী কে আক্রমণ করছে এবং কত তরুণ তরুণীকে অন্যায় অশ্লীল এবং জঘন্য কাজে জড়িয়ে ফেলছে এই দৃষ্টির বিষাক্ত তীর তাই তো বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম মোসলাদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন আল মিন নাজরমিন এবং অনেক মানুষকে অনেক যুবক যুবতী কে এই তীরের আঘাতে শয়তান অনেক অন্যায় কাজে জর্জরিত করে ফেলে তাই ভাইরা আমার আমাদেরকে কিন্তু এই শয়তানের এই বিষাক্ত তীর থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ সতর্ক করে গেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সতর্ক থাকবেন না অন্যায় করে ফেলবেন তারপরে যদি বলেন যে আমরা জানতাম না আমরা জানি না আমরা বুঝতাম না এই বাহানা বা এরকম কোন ওর আপত্তি আল্লাহর কাছে কিন্তু চলবে না কেন কারণ রসোল উল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর এ থেকে আমাদের সতর্ক থাকা সাবধান থাকা দরকার এমন কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের জন্য এরকম কথা বা এরকম শিক্ষা দিয়ে গেছেন বলে গেছেন যে তোমাদের এই চোখের দৃষ্টির জন্য সব থেকে বড় ফিতনা হবে নারী অথবা নারীদের ব্যাপারে তোমাদেরকে সাবধান থাকতে হবে সর্বপ্রথম এই চোখের দৃষ্টি কোনো নারীর খোলা বা উন্মুক্ত মুখের ওপরে পড়ে তখন মনের মধ্যে শয়তান কু মন্ত্রণার জন্ম দেয় আর এই জন্ম থেকে একদিন পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা অগ্রসর হই আর কোনো না কোনো একদিন আমরা অন্যায় অশীল এবং ব্যবচারের কাজে লিপ্ত হয়ে যাই আর দুনিয়া হলুয় খাদা এই দুনিয়াটা হচ্ছে মিষ্টি সবুজ ফসল মিষ্টি সবুজ ফসল সবুজ ফসলের দিকে যখন কোন জীব জানুয়ার গরু ছাগল দেখে তেমন দ্রুত গতিতে যায় কেন লোভ বেশি আকর্ষণ বেশি সবুজ ফসল দেখলেই পশুপক্ষীদের বা জীব জন্তুদের আকর্ষণ বেড়ে যায় ওই সবুজ ফসলের দিকে ওরা দ্রুত গতিতে যায় আল্লাহ নবী বলছেন এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য মানুষের জন্য একটা সবুজ এবং মিষ্টি ফসল আর এখানেই ও আন্নাফিহা আর এখানেই আল্লাহ রবুল আলীবিন তোমাদেরকে আবাদ করেছেন তোমাদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন কেন আমালুন আল্লাহ দেখতে চান যে দেখি তোমরা কি করো এই দুনিয়াতে গিয়ে এই ফসল দেখে তোমরা আল্লাহকে ভুলে যাও না আল্লাহকে স্মরণে রাখো এই পরীক্ষার জন্য আল্লাহ রবুল আলিমিন তোমাদেরকে এই দুনিয়াতে আবাদ করেছেন ফাইয়ান্দরা কেই ফতে আমালুন আল্লাহ দেখতে চান যে তোমরা কি করছো দেখা যাক আল্লাহকে ভুলে থাকছো না আল্লাহকে থেকে রাখছি থাকবে কেন দুনিয়াতে যদি মেতে যাও দুনিয়ায় যদি মেতে যাও দুনিয়ার সামগ্রীকে নিয়ে যদি তুমি ব্যস্ত হয়ে যাও আল্লাহকে তুমি ভুলে যাবে আল্লাহ কুম্তাকা আসর হাত তুমুল আল্লাহ বলছেন তকাসুর মানে অধিক পাবো অধিক পাওয়ার প্রচেষ্টা অধিক পাওয়ার লোভ তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে আর অধিক পাওয়ার প্রচেষ্টাই লেগেই আছো লেগেই এই প্রচেষ্টা চলতে চলতে এমন অবস্থায় পৌঁছে যাও সব পিছনে এর পিছনেই দরাদরি এর পিছনেই প্রতিযোগিতা সবকিছু তোমাদের ছিল শুধু দুনিয়ার পিছনে আর আল্লাহকে ভুলে তোমরা এই দুনিয়া নেই মেতেছিলে আর এমন অবস্থা হয়ে গেল এই থাকতে থাকতে থাকতে থাকতে হঠাৎ মালেকুল মাথ উপস্থিত হয়ে গেল আর তুমি কবরের মেহমান হয়ে চলে এলে তারপরে আল্লাহ যা কিছু তোমরা পেয়েছ সমস্ত নামত সম্পর্কে কালকে কেয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে চোখ আল্লাহর নেয়ামত বলো বান্দা কোন পথে ব্যয় করেছিলাম পরিচালিত করেন চোখ দিয়ে ভালো জিনিস দেখেন কান দিয়ে আল্লাহ রব্বুল আলীমিনের আজকার এবং এমন জিনিস শুনেন যা শুনলে নেকি পাওয়া যায় তাহলে কালকে ক্যামতে আপনার জন্য আছে বিশেষ পুরস্কার আর যদি সঠিক পথে ব্যয় না করেন আল্লাহ তালা বলছেন কালকে কেমন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো ভাইরা এই চোখ হচ্ছে মহিলাদের থেকে তা না হলে তোমাদের একদিন একদিন সর্বনাশ ঘটতে পারে অমুক আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা দুনিয়াতে ফকির হয়ে যাবে তোমরা দুনিয়াতে নিঃস হয়ে যাবে এই ভয় আমার নেই এই ভয় নেই যে তোমরা হয়ে যাবে নিঃস হয়ে যাবে তা নয় বরং আমার ভয় হচ্ছে যে তোমরা দুনিয়াকে নিয়ে মেতে যাবে দুনিয়া তোমাদের জন্য একেবারে আল্লাহ রাবুল আলমিন উন্মুক্ত করে দিবেন প্রাচুর্যতা দিবেন অনেক দুনিয়া দুনিয়ার সামগ্রী দিয়ে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে ভরে দিবেন দুনিয়াতে তোমরা ফকির হয়ে যাবে এই ভয় আমার নেই বরং দুনিয়া অনেক পাবে আর দুনিয়ার পিছনেই হয়তো তোমরা আল্লাহ রব আলমিনকে ভুলে বসবে এবং এই দুনিয়ায় তোমাদেরকে একদিন ধ্বংস করে দিবে এই জিনিসটারে আমি তোমাদের কাছে বেশি ভয় করি কারণ তোমরা এই দুনিয়ার পিছনে থাকতে থাকতে থাকতে থাকতেই দুনিয়ার প্রতিযোগিতায় লেগে থাকতে থাকতে হয়তো একদিন তোমরা এরকম একটি অবস্থায় পৌঁছে যাবে আল্লাহ রবুল্ আলিমিন যেন আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন অসালা মোহাম্মদ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 সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে আল্লাহ সুবাহ কি পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিক সকল সৃষ্টি জগতের মালিক তুমি अक्षरे अक्षरे पालन कर सम्मान दिल शेख दिन देख राशे दिन कल रेारोटेदेश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 धिकार और दायित्व सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नटाय बांगशे और आठ टे भारत पीस टी बांगलाय